আনা সিবন মালিক হতে বর্ণিত নবী সাল্লিয় সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালাতে থাকে তখন তো সে তার রবের সাথে নিবিড় আলাপে মশগুল থাকে কাজেই শ্রে তার সামনে বা ডানে থুথু না ফেলে তবে প্রয়োজনে বাদিকে বা পায়ের নিচে ফেলবে